পরিশিষ্ট চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন আমি ও আমার এইটি অজ্ঞান তুমি ও তোমার এইটি জ্ঞান একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব ছিল। রবিবার ১৫ জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্তও আসিয়াছিলেন ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন দেখো আমি ও আমার এইটির নাম অজ্ঞান কালীবাড়ি রাসমণি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম ব্রাহ্মসমাজ অমুক করে গেছেন এই কথাই লোকে বলে এই কথা আর কেউ বলে না ईश्वर इच्छा ये यटर नाम अज्ञान हे ईश्वर हमार कि नये मंदिर नये कालीबाड़ी आर नय समाजम सब तुम जिनिस पुत्र पर सब किचुम सब तुम्हारी जिन ज्ञानी एसब कथा जिनारिन सेकल जिनके भलार नाम माय सबा भलबासार नाम दया शुद्ध ब्राह्म लोकगुली भलि नाम माय सब देशर लोक के भलबासा सब धर्म लोक के भलबासा यया भक्ति है माय मानूष बद्ध जाए भगवान विमुख है दया के ईश्वर लाभ है সুখদেব নারদ এঁরা দয়া রেখেছিলেন ঠাকুরের কথা শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা। সব ধর্মের লোকদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম কিন্তু দেখিলাম ভারী কঠিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যাহারা খ্রিস্টান নয় তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন দ্য ক্রাইং ইভিল ইন দ্য ইস্ট ইজ নট দে হ্যাভ এনাফ বাট ইট ইজ ব্রেড দ্যাট দ্য মিলিয়নস বার্নিং ইন্ডিয়া ক্রাই আউট ফর উইথ I came here to seek aid for my impoverished people and fully realized how difficult it was to get help from heathens, from Christians in a Christian land. From Speech Before the Parliament of Religions, Chicago Tribune, Shamiji Rakjan Pradhan Shisya, Sister Nivedita, Miss Margaret Nobel Bolenje. স্বামীজি যখন চিকাগো নগরে বাস করেন তখন ভারতবাসীদের কাহারো দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন তা তিনি যে জাতিই হওন হিন্দু হন বা মুসলমান বা পার্সি বা জাহাই হওন তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে রূপে থাকিতেন সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন আর তাঁহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন তাহা হইলে স্বামীজি নিশ্চয় তাহাদের গৃহত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন অ্যাট এনি ইন্ডিয়ান ম্যান অ্যাটেন্ডিং গ্রেট ওয়ার্ল্ড বাজার রিচ হাই অর হিন্দু মহমেডন পার্সি ওয়াট নট এনি মোমেন্ট বি ব্রট বাই হিম হোস্টস for hospitality and entertainment, and they well knew that any failure of kindness on their part, to the least, of these would immediately have lost them his presence. In the country, there was no pain in the country, and there was no pain in the country. দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন আফ্রিকাবাসী নিগ্রর জন্য সেই রূপ দুঃখিত থাকিতেন শ্রীমতী নিবেদিতা বলেন স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন তাহারা বলিলেন স্বামী যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন স্বামী বলিলেন কেন আফ্রিকাবাসী নিগ্রো আমার ভাই নয় অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া যেমন ভালবাসা স্বদেশবাসীকেও রূপ ভালোবাসা। তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা তাই তাহাদের সেবা আগে ইহারি নাম অনাসক্ত হইয়া সেবা ইহারি নাম কর্মযোগ সকলেই কর্ম করে কিন্তু কর্মযোগ বড় কঠিন সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ সদেশের উপকার করা যায় না আমার দেশ বলিয়া নয় তাহা হইলে তো মায়া হইল তোমার অর্থাৎ ঈশ্বরের এরা তাই এদের সেবা করিব তোমার আদেশ তাই দেশের সেবা করিব তোমার এ কাজ আমি তোমার দাস তাই এই ব্রত পালন করিতেছি সিদ্ধি হোক অসিদ্ধি হোক সে তুমি জানো আমার নামের জন্য নয় এতে তোমার মহিমা প্রকাশ হইবে যথার্থ স্বদেশ সীতৈসীতা অর্থাৎ আইডিয়াল পেট্রিয়েটিজম কাহাকে বলে লোকশিক্ষার জন্য স্বামী তাই এই দুরূহব্রত অবলম্বন করিয়াছিলেন যাহাদের গৃহপরিজন আছে কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই যাহারা ত্যাগ এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করে যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মানসম্ভ্রমের দিকে যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয় তাহারা স্বদেশ সীতৈসীতার এই মহান উচ্চ আদর্শ কীরূপে গ্রহণ করিবে স্বামী সদেশের জন্য কাঁদিতেন বটে কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু স্বামী বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন আলমোড়াবাসীরা তাহাকে সাক্ষাৎ নারায়ণবোধে পূজা করিতে লাগিলেন স্বামী নগাধিরাজ দেবতাত্মা হিমগিরির অত্যুচ্চশৃবলী সন্দর্শন করিয়া ভাবে বিভোর হইয়া রহিলেন বলিলেন আজ এই পবিত্র উত্তরাখণ্ডে সেই পবিত্র তপভূমি দেখিতেছি যেখানে ঋষিগণ সর্বত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিশিদিন ঈশ্বর চিন্তা করিতেন তাহাদেরই শ্রীমুখ হইতে বেদমন্ত্র বিনির্গত হইয়াছিল হায় কবে আমার সেদিন হইবে। আমার কতকগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়দিন হরিপাদপদ্ম চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যাই ইট ইজ দ্য হোপ অব মাই লাইফ টু এন্ড মাই ডেজ সামহার উইদিন দিস ফাদার অব মাউন্টেন্স হোয়ার রিশিজ লিভড হ্যার philosophy was born, from Speech at Almora. As peak after peak of this father of mountains began to appear before my sight, all those propensities to work, that ferment that had been going on in my brain for years, seemed to quiet down and mind reverted to that one eternal theme which the Himalayas always teach us, that one theme which is reverberating in the every atmosphere of the place, the one theme murmur of which I hear even now in the rushing whirlpools of its rivers, renunciation. Ehi karmoshonnas, ehi teak kodite parile, মানুষ অভয় হয় আর সকল বস্তুই ভয়াবহ স্তব্বং বস্তু ভয়ান্নিতাং বৈরাগ্য মে ওয়া ভয় এভরিথিং ইন দিস লাইফ ইজ উইথ ফিয়ার ইট ইজ দ্যাট মেক্স ওয়ান ফিয়ারলেস এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না ধর্ম ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায় কেবল একটি মহান সত্যের ধারণা হয় ঈশ্বর দর্শনী সত্য আর যাহা কিছু জলের ফেনার ন্যায় ভগবানের পূজাই একমাত্র জীবনে প্রয়োজন আর সকলই মিথ্যা ঈশ্বরই বস্তু আর সব অবস্তু অথবা মধুকর পদ্দের উপর বসিতে পাইলে আর ভনভন করে না স্ট্রং সোলস উইল বি অ্যাট্রাক্টেড টু দিস ফাদার অব মাউন্টেন্স in time to come. When all this fight between sects and all those differences in dogmas will not be remembered anymore and quarrel between your religion and my religion will have vanished altogether, when mankind will understand that there is but one eternal religion and that is the perception of the divine within and the rest is mere froth. Such ardent souls will come here knowing that the world is but vanity, knowing that everything is useless except the worship of the Lord and the Lord alone. From Speech at Almora Thakur Shre Ramakrishna Boliten Addoitogyan Aachole Madhiyah Jikhani Ichchha Jau Shami Vivekananda Addoitogyan <laughs> Aachole Madhiyah কর্মক্ষেত্রে অবতরণ করিয়াছিলেন সন্ন্যাসীর গৃহ ধন পরিজন আত্মীয় কুটুম্ব স্বদেশ বিদেশ আবার কি যজ্ঞবল্ক মৈত্রেয়ীকে বলিলেন ঈশ্বরকে না জানলে এসব ধন বিদ্যা কি হবে মৈত্রেয়ী আগে তাঁকে জান তারপর অন্য কথা স্বামী এইটি জগৎকে দেখাইলেন তিনি যেন বলিলেন হে জগৎ আগে বিষয় করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো তাহার পর যাহা ইচ্ছা করো কিছুতেই দোষ নাই স্বদেশের সেবা করো ইচ্ছা হয় কুটুম্ব পালন করো কিছুতেই দোষ নাই না তুমি যখন বুঝিতেছ যে সর্বভূতে তিনি আছেন তিনি ছাড়া কিছুই নাই সংসার স্বদেশ তিনি ছাড়া নহে ভগবান সাক্ষাৎকারের পর দেখিবে তিনিই পরিপূর্ণ হইয়া রহিয়াছেন বশিষ্ঠদেব रामचंद्र के बलिया राम तुम्हें संसार त्याग करिमार संगे विचार कर जी ईश्वर ए संसार छाड़ा हन तब त्याग करिय रामचंद्र आत्माराक्षात्कार करिया चुप करिया रहीन ठाकुर श्रीरामकृष्ण बलित छुर व्यवहार जानिया छुरी हाथे कर स्वामी विवेकानंद यथार्थ कर्मजोगी कहाा के बोले দেশের কি উপকার করিবে স্বামী জানিতেন যে দেশের দরিদ্রদের ধন দিয়া সাহায্য করা অপেক্ষা অনেক মহৎ কার্য আছে ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য তৎপরে বিদ্যাদান তাহার পরে জীবনদান তাহার পরে অন্ন দান। সংসারে দুঃখ তুমি কয়দিনের জন্য ঘুচাইবে ঠাকুর রামকৃষ্ণ কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা জীবনের উদ্দেশ্য কি কৃষ্ণদাস বলিলেন আমার মতে জগতের উপকার করা জগতের দুঃখ দূর করা ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন তোমার ওরূপ রাড়ী পুতিবুদ্ধি কেন জগতের দুঃখ নাশ তুমি কি করিবে জগৎ কি এতটুকু বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো এইরূপ অসংখ্য জগৎ আছে এই জগতের পতি যিনি তিনি সকলের খবর নিচ্ছেন তাকে আগে জানা এই জীবনের উদ্দেশ্য তারপর যা হয় করো স্বামীও এক স্থানে বলিয়া গিয়েছেন। স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজরিজ ফর এভার অ্যান্ড আদার নলেজ স্যাটিসফাইজ ওয়ান্টস ওনলি ফর আ টাইম হি হু গিভস স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য গ্রেটেস্ট বেনিফ্যাক্টর অব ম্যানকাইন্ড নেক্সট টু স্পিরিচুয়াল হেল্প কামস intellectual help, the gift of secular knowledge. This is far higher than the giving of food and clothes. The next gift is the gift of life, and the fourth, the gift of food. From Karma Yoga, My Plan of Campaign, Madras. Ishar Darshani Jeevanen Ruddhessho, Aar Edehse Raiyak Kathha, Aage Oai Kathha, Tahar Paranyo Kathha. রাজনীতি পলিটিক্স প্রথম হইতে বলিলে চলিবে না আগে অনন্য মন হইয়া ভগবানের ধ্যানে চিন্তা কর হৃদয় মধ্যে তাহার অপরূপরূপ দর্শন কর তাহাকে লাভ করিয়া তখন স্বদেশের মঙ্গল সাধন করিতে পারিবে না তখন মন অনাসক্ত আমার দেশ বলিয়া সেবা নহে সর্বভূতে ভগবান আছেন বলিয়া তাহার সেবা তখন স্বদেশে বিদেশে ভেদবুদ্ধি থাকিবে না তখন কিসে জীবের মঙ্গল সাধন হয় ঠিক বুঝিতে পারা যাইবে ঠাকুর রামকৃষ্ণ বলিতেন দাবা বোরে যারা খেলে তারা ঠিক চাল বুঝিতে তত পারে না যারা উদাসীন কেবল বসে খেলা দেখে তারা উপর চাল বেশ বলে দিতে পারে কেন না উদাসীনের নিজের কোনো দরকার নাই রাখ দেশ বিমুক্ত উদাসীন অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ निर्जने अनेक दिन साधन करिया जाहा बसिया का भलो लगे ना यंगलब्धाचापर लाभंग मन्नते नाधिकंग ततः यश्मो न दक्षे न गुरुनापी विचालते हिंदुर्रजनीति समाजनीति तई समस्त धर्मशास्त्र মনু যাজ্ঞবল্ক পরাশর ইত্যাদি মহাপুরুষ এই সকল ধর্মশাস্ত্রের প্রনেতা। তাহাদের কিছুরই প্রয়োজন নাই তথাপি ভগবান কর্তৃক প্রত্যাদিষ্ট হইয়া গৃহস্থের জন্য তাঁহারা শাস্ত্র প্রণয়ন করিয়াছেন তাঁহারা উদাসীন হইয়া দাবাবোরের চাল বলিয়া দিতেছেন তাই দেশকাল পাত্র বিশেষে তাহাদের কথায় একটি ভুল হইবার সম্ভাবনা নাই স্বামী বিবেকানন্দ কর্মযোগী অনাসক্ত হইয়া ব্রতরূপ পরোপকারব্রতরূপ জীবসেবারূপ কর্ম করিয়াছেন তাই কর্মীদের সম্বন্ধে তাহার এত মূল্য তিনি অনাসক্ত হইয়া এই দেশের মঙ্গল সাধন করিয়াছেন যেমন পূর্বতন মহাপুরুষগণ জীবের মঙ্গলার্থে বরাবর করিয়া গিয়াছেন এই নিষ্কাম ধর্ম পালনার্থ যেন আমরাও তাঁহার পদানুসরণ করিতে পারি কিন্তু এটি কি কঠিন ব্যাপার প্রথমে হরিপাত পদ্মলাভ করিতে হইবে তজ্জন্য বিবেকানন্দের ন্যায় ত্যাগ ও তপস্যা করিতে হইবে তবে এই অধিকার হইতে পারে ধন্য ত্যাগী মহাপুরুষ তুমি যথার্থই গুরুদেবের পদানুসরণ করিয়াছ গুরুদেবের মহামন্ত্র আগে ঈশ্বর লাভ তাহার পর অন্য কথা তুমিই সাধন করিয়াছো। তুমি বুঝিয়াছিলে ভগবানকে ছাড়িয়া দিলে অতিবাদী হইলে এ সংসার যথার্থই স্বপ্নবত ভেলকিবাজি তাই সর্বত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে যখন দেখিলে সর্ববস্তুর প্রাণ তিনি যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলে তখন হে মহাযোগীন সর্বভূতস্থ সেই হরির সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলে তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল হিন্দু মুসলমান খ্রিস্টান বিদেশি স্বদেশবাসী ধনী দরিদ্র নরনারী সকলকেই তুমি প্রেমালিঙ্গন দান করিয়াছ তীব্র বৈরাগ্য বশত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলে तख से आबार दर्शन दिल और बात्सल्य स्वीकार कराता मनोवांचा पूर्ण करारद आदि जनकदिर न्यय लोकशिक्षार जन्म करिया